মানবতার সমাধান <tip> সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমাদের হাজির শরীর থেকে ধারাবাহিক আলোচনা কিতাবের কাক থেকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মামলা সংক্রান্ত ময়ামালাত মানুষের জীবনে লেনদেন ট্রানজ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে বনি ইসরায়েল থেকে একটি ঘটনা একজন ব্যক্তির ঘটনা নবী করিম সাল্লু আলসালাম শহীদ বখারি উল্লেখ করেন আসলে হাজিস কিতাবুল আম্বিয়াতে উল্লেখ করা হয়েছে হাজিশী বর্ণনা করেছেন ওকবাইবিন আমর এবং হদাইফরাদি আল্লাহ আনহু তারা বললেন একদিন তাবে ইন্দের একটি গ্যাদারিংয়ে বা তা বেঞ্জিনা তাদেরকে জিজ্ঞেস করল। আলাতু তু হাত দিছু না মা সামেয়ে তামিন রাসুলিল্লাহি যে আমরা আপনার কাছে দরখাস্ত করি যে নবী করিম সাল্লি সাল্লাম থেকে তো অনেক হাজির শুনেছেন আপনারা সাহাবিরা তা আমাদেরকে একটু বলেন না তখন ওনারা বললেন ইন্নি সামায় তুহ যে আমি শুনেছি ইয়লু ইন্যা রাজুলান কেন না ফিমান কেন না রাসুল্লা সাল্লা বললেন তোমাদের পূর্বের একজন মানুষ তোমাদের পূর্বে যারা ছিল তাদের একজন মানুষ অর্থাৎ পূর্ববর্তী উম্মতের একজন ব্যক্তির ঘটনা আতা হাহু মৃত্যু ফেরস্তা তার কাছে আসলেন তার রুখকে কব্জ করার জন্য। তার রুখকে কবজ করার জন্য। ফকিল আল্লাহ হাল আমিল তান খাই তখন তাকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি কি কোন ভালো কাজ করেছ নেক কাজ করেছ কোন নেক আমল আছে তোমার কালামা আলাম সে বাচ্চারা বলল যে আমার কোনো নেক আমল আছে বলে তো মনে করতে পারছি না বোঝা গেল লোকটি আমলের দিকে অগ্রসর ছিল না নেক আমলের খবরই তার নেই তারপরে ফকিল আল্লাহ উন্ তখন তাকে বলা হলো একটু ভালো করে দেখো চিন্তা করে কোনো একটা খুঁজে পাও কিনা কিছু খুঁজে পাও কলামা আলামুশাই আননি কুন্তু উবাই অনির দুনিয়া বা উজাজিহিম এমন কোন নেক এমন তো খুঁজে পাচ্ছি না তবে একটা জিনিস যদি এটা গ্রহণযোগ্য হয় সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে লোকদের সঙ্গে আমার লেনদেন ছিল বেচা কিনা ব্যবসা বাণিজ্য বিভিন্ন তরিকায় অথবা ধার কর্য এইগুলোর ভিত্তিতে কিছু লেনদেন ছিল আমার লেনদেন করার ক্ষেত্রে উজাজিহিম আমি তাদেরকে দেখতাম তাদের সিচুয়েশনটাকে কনসিডার করতাম যে আমাকে দিতে পারে দেওয়ার সক্ষমতা আছে সেটা দেখতাম এবং সেটা নিতাম আর যে ব্যক্তি অপরাগতা প্রকাশ করত কষ্ট আছে তার এখন এই মুহুর্তে পারছে না তাকে আমি ছেড়ে দিতাম হয়তো সময় বাড়িয়ে দিতাম অথবা তাকে একেবারে অপরাগ হয়ে গেলে মাফ করেই দিতাম এতটুকুন করেছি এতটুকুন নেকাজ যদি কবুল হয় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ফাহাদ খালাহুল্লাহুল জানা এই নেক কাজের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন সাহি বখারিতে হাদিসটি এসেছে শাহি বখারির আরেকটি রেবায়তে এসেছে আবহাওয়াইরা রাজি আল্লাহ আহু বর্ণনা করেন কালা রসুল্লাহ সাল আলহিম ই রসুল্লাহ সালামে সাদ করলেন একজন লোক ছিলেন অতীত জামানায় পূর্বের জামানায় লোকদের সঙ্গে তার লেনদেন হতো তিনি তার সন্তানদেরকে অথবা তার কর্মচারীদেরকে ইয়াং ছেলেদেরকে তাদেরকে কাজে লাগিয়েছেন এই ছেলেগুলোকে বলতেন যুবকদেরকে বলতেন যখন তোমরা আমার পালনা আদায় করতে যাও যদি দেখো যে একটা লোক দিতে অসমর্থ পারছে না খুব কষ্টে আছে বেছারা তাহলে তার থেকে পীড়া পিড়াই করে আদায় করো তাকে তার করলে ক্ষমা করে দিও মাফ করে দিও ছেড়ে দিও এরকম করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দিবেন মাফ করবেন আর তার যখন ইন্তিকাল হল আল্লাহ তালা দেখা হলো আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন ছেড়ে দিলেন হাজিশহিব মুসলিমে রেওয়ায়তে আরেকটু বিস্তারিত এসেছে হজয় ফরাজি আল্লাহ আহু বর্ণনা করেন কালা রাসুল্লাহি সাল আলী ওসাল্লাম তালাকাতিল মালা এ কাতু রু কেনা কাবলা তোমাদের পূর্বের জাতিগুলোর মধ্যে উম্মদের মধ্যে একজনের যখন রুহ কাবজ করা সময় হয়ে গেল ফেরস আসলেন তার রুখ নিতে কালু আমিল তামিনাল খাই রেশ আন তারা জিজ্ঞেস করলেন কোন নেকে আমল কী করেছেন আপনি কওয়াল আল ভদ্রলোক বললেন যে না আমার তো কিচ্ছু মনে পড়ে না কালু তো ডাককার তারা বলেন একটু ভালো করে চিন্তা করেন স্মরণ হয় কি না কিছু কলা কিন্তু উদায়ন উন্নাস একটা কথা মানে পড়ে যার লোকদের সঙ্গে আমার লেনদেন ছিল আমি অনেকের কাছে টাকা পয়সা পেতাম হয়তো লোন দিয়েছি অথবা বাকিতে তাদের কাছে বিক্রি করেছি সেটা আনতে গিয়েছি আমি আমার যারা কর্মচারী ছিল তাদেরকে বলতাম যে দেখো মানুষের গলা টেপে নিয়ে এসো না দেখো যে ব্যক্তি এখন দিতে পারে না সময় দাও অবকাশ দাও আর যারা দিতে পারে তাদের থেকেও কিছু কমায় সময়ে একেবারে পাই পাই করে আদায় করো না কিছু ছেড়ে দিও অল্লাহ তালা তেজাওয়াজও আনহ এরপরে যখন তার এই অবস্থায় রুফ কবজা হয়ে গেল আল্লাহ তালা বললেন যে সে যেভাবে মানুষকে ছেড়ে দিত তাকে ছেড়ে দাও তার মানে আল্লাহ আল্লাহতালা তাকে হিসাব নিকাশের কঠিন সমস্যা থেকে পার করে নিয়ে আসলেন আজই আরেকটি রেওয়ায়তে আসছে শাহী মুসলিমের ওয়ান আবি মাসউদ্দিন আলবাদ আনহু কল কাল আর রাসুল্লাহি সাল আলী ওসাল্লাম রাজ না কাবলাকুম তোমাদের পূর্ববর্তী জমানার কোনো একজন লোকের যখন আল্লাহ তালা কাছে হিসাব হলো তার হিসাব কিতাব নেওয়া হচ্ছে ফলাম ইউজাদ আল আমলে শাহী তার উল্লেখযোগ্য এবাদতের নেক আমলের এমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ইল্লা আনা হু কানা নাস। তবে সে লোকদের সঙ্গে তার অনেক লেনদেন ছিল দেনা পানা ছিল ওয়াকা মু আল্লাহতালা তাকে অর্থনৈতিকভাবে ভালোই রেখেছিলেন ফ্যাকুগেল মানুয়ান সে তার কাজের ছেলেপেলেগুলোকে বলতো যখন পাওনা আদায় করতে যাও তখন যার কষ্ট হয় তাকে ছেড়ে দিও এই খবরটা আসলো ফেরোজ তারা বললেন যে এই আমলটা তার আছে তল্লাহু আজল নাহিকা মিনহু জনহু সে যদি মানুষকে ছেড়ে দেয় তার এতটুকুন বদান্যতা আছে আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করছেন যে আমি তো তার থেকেও বেশি আমার হক আছে সুযোগ আছে মাফ করে দেওয়ার জন্য সে যদি অন্যকে মাফ করতে পারে আমিও তাকে মাফ করে দিলাম তোমরা তাকে ছেড়ে দাও হিসাব নিকাশের আর কোনো আটকানোর কোন আর পয়েন্ট থাকলো না সে পার হয়ে গেল এই বিষয়গুলো কেমতের দিন হবে সেই দৃশ্যগুলোকে আল্লাহতালা আমাদের কাছে নিয়ে আসলেন আর যেটা ইন্তিকালের সময় হয়েছে সেটা তো ঘটে গেছে হিসাবে সময় তখন কে আমাদের দিনে আসবে কিভাবে হিসাব হবে সেটার দৃশ্য এখানে চলে এসেছে তো এই যে লেনদেন সংক্রান্ত বিষয়ে মানুষ যখন উদারতা দেখায় এই কারণে মানুষের আখের অনেক কিছু সহজ হয়ে যাবে সেটা আমরা এখান থেকে শিখলাম যারা ব্যবসা বাণিজ্য করি আমরা যাদের অর্থনৈতিক লেনদেন অনেকের সাথে আছে শুধু ব্যবসা জন্য যে কোনো লেনদেন মানুষের সাথে দেনা পানার বিষয়টা কাজ কারবারের বিষয়টা কাউকে দেওয়া কারো থেকে নেওয়া এই যে লেনদেনের বিষয়টা এখানে মানুষের বিরাট দিন দাঁড়িয়ে আছে এক নম্বরে অনেকেই এখানে অসততার আশ্রয় নেন শুধু কিছু এবারও দিনদারি নয় ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমরা মানুষের সঙ্গে যে লেনদেন করি এইখানে ক্লিন থাকা এখানে সততার আশ্রয় নেওয়া এখানে বদান্যতার আশ্রয় নেওয়া এখানে কাউকে প্রতারণা না করা ঠকানো না কমিয়ে দেওয়া না কারো থেকে জুলুম করে কিছু আদায় করা নয় বরঞ্চ মানুষ একটু বড় দিলের সাথে ছাড় দেবে এই ছাড় দেওয়াটা আল্লাহ তালা খুব পছন্দ করে ছেলেটা ছাড় দিয়েছিল মানুষের কাছে লেনদেনে আল্লাহ তালা তাকে ছাড় দিলেন এখন এই লেনদেনের উপরে আমরা এই হাজিস থেকে নিয়ে সামনের দিকে একটু যাই যে কিভাবে লেনদেন অত্যন্ত বিরাট বিষয় মানুষের আমলের মধ্যে আমাদের অনেকই রং কনসেপ্ট রয়েছে আমরা মনে করি যে কিছু এবাদত বোধ নামাজ রোজা হাজ জাকাত এগুলো আল্লাহ তালা খুব বেশি কবুল করেন এগুলোর বেশি দরকার এটা ঠিক এগুলোর খুব দরকার কিন্তু মানুষের ব্যবহারিক জীবনে পারস্পরিক লেনদেন এবং সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষেত্রে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কারো হক নষ্ট না করা মানুষকে একটু নিজের পক্ষ থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করা দেওয়ার সময় আর যখন নেওয়ার সময় একটু কম নেওয়া একটু ছাড় দেওয়া এটা যে অনেক বড় অনেক আমল এটা কিন্তু আমরা অনেকেই চিন্ত করি না অনেকগুলো বিষয় আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে লেনদেনের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে মানুষের সঙ্গে যখন চুক্তি হয় কথাবার্তা হয় একটা লেনদেন সংক্রান্ত বিষয়ে কথাবার্তা ঠিক রাখার আল্লাহ তালা বলেছেন সৌরা আলমা এদের এক নম্বর আয়াতে আউদিন এই ইমানদার লোকেরা যারা ইমানে এনেছ তোমরা তোমাদের চুক্তিগুলো তোমাদের অ্যাগ্রিমেন্টগুলো তোমাদের যে কোনো কন্ট্রাক্ট হয় সাইন করো তোমরা বা অ্যাগ্রি করো এগুলোকে তোমরা পূরণ করো কোনো কথাবার্তা হয়ে গেলে লেনদেনের কি তোমরা ঠিক রাখো আউফ এগুলোকে পূরণ করো কোনো কোনো সময় মানুষ কথাবার্তা রাখে না আর কথাবার্তা লঙ্ঘন করে ফেলে চুক্তি লঙ্ঘন করে ফেলে ভঙ্গ করে ফেলে সব উলটিয়ে যায় এই বিষয়টি খুবই খারাপ আমরা আমিদ্দু নদী আপনারা দেখছেন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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দর্শক মণ্ডলী আমরা ময়ামেল লেনদেন সংক্রান্তের বিষয়ে হাজির শরীর থেকে শিখছিলাম কত গুরুত্বপূর্ণ এগুলো এটা এক্সাম্পল হচ্ছে কথাবার্তা চুক্তি কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট লেনদেন সংক্রান্ত বিষয় হয়ে গেলে এটাকে ধরে রাখতে হবে চেঞ্জ করা যাবে না দুইজনে মিলে চেঞ্জ করলে আলাদা বিষয় এক পক্ষ এই অ্যাগ্রিমেন্টকে বাতিল করে ফেলা চুক্তি ভঙ্গ করে নেওয়া কথা না রাখা অনেক বড় কবিরা গুণা এক্সাম্পল হচ্ছে একটা জমি বিক্রি হচ্ছে বা একটা বিল্ডিং বিক্রি হচ্ছে বাড়ি বিক্রি হচ্ছে দাম দামাদামি হল কত টাকা ২০ লক্ষ টাকা কথাবার্তা হয়ে গেছে চাই আপনি অ্যাগ্রি করে ফেলেছেন আইডার বায়না দিয়েছেন অথবা দেননি সিগনেচার করেছেন অথবা করেননি টাকা পয়সা দেওয়া হয়ে গেছে অথবা দেননি কথাবার্তা পাকাপক্ত হয়ে গেছে আমি নিলাম আপনি বিক্রি করলেন এখন এই বিক্রি করা খবর পেয়ে আরেক লোক দেখলো যে এই বিশ লাখ টাকা বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে এটা তো আমার দরকার এই জমিটা বিশ লাখ টাকা বিক্রি হয়ে গেল আমি এটা নেওয়া দরকার কি করা যায় আপনি এখন বিক্রেতার কাছে গিয়ে কানে কানে বললেন তাকে সুযোগ নিয়ে এক কাজ করেন আমি আপনাকে একুশ লাখ টাকা দেব বাইশ লাখ টাকা দেব এটা আপনি আমাকে দিয়ে দেন এখন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বেশি পেয়ে কিংবা পঞ্চাশ টাকা বেশি পেয়ে তো আপনি এত খুশি কোনো কথা নেই হ্যাঁ আপনাকে দিয়ে দেব তাকে ক্যান্সেল করে দিয়ে দিলাম তার বাইনা ফেরত দিয়ে দেব বা বাইনা না নিলেও কথা হয়ে গেছে আপনি কথা রাখলেন না এটা সাংঘাতিক ধরনের কবিরাগুনা, কবিরাগুনা কবিরা লোকেরা কি তা চিন্তা করে এক লাখ টাকা দুই লাখ টাকা বেশি পাওয়া যাচ্ছে যাচ্ছে না এইটাই যথেষ্ট কিন্তু কবিরাগুনা হচ্ছে তার কোনো হিসাব নেই তাহলে লেনদেন সংক্রান্তে এইখানে একটা বড় ধরনের পয়েন্ট আছে যে মানুষ যেভাবে কথাবার্তা উল্টিয়ে ফেলে এবং কথাবার্তা উল্টানোটাকে মানুষ মনে করে একটু খারাপ লাগবে আর কি সেই ব্যাপারটা আমাকে একটু খারাপ মনে করবে এতটুকুই শেষ কিন্তু এটা অনেক শক্ত কবিরা গুণা এই জিনিসটা মানুষ কিন্তু চিন্তা করে না আচ্ছা সে একটু মাইন করবে অসুবিধা নেই আমি এক লাখ টাকা পাচ্ছি পাঁচ লাখ টাকা পাচ্ছি এক্সট্রা সে মাইন করলে কি আসে আমার জন্য বিরাট অ্যামাউন্ট এটা এই যে মানুষের ভুল ধারণা এবং এই বিরাট অ্যামাউন্ট কালকে আমাদের দিন তার জন্য আগুন হয়ে যাবে কথা ভঙ্গ করা চুক্তি না রাখা বিশ্বাস ভঙ্গ করা এটা যে কত বড় গুণা তার জন্য কত ক্ষতির কারণ হবে এই হিসাব মানুষ করে না শুধু দুনিয়ার নগদ পাওয়াটাই সবচেয়ে বড় কথা আখের আছে তো দেখা যাচ্ছে না থাক এখন ওটা কোনো গুরুত্বই নেই আমাদের কাছে এবং এরকম সুযোগ পেলে শতকরা কয়জন কথা ঠিক লাগবে আপনারা চিন্তা করে বলেন মেজরিটি লোক ব্রেক করে ফেলবে কারণ শুধু বেশি পাওয়া দরকার বেশি পাওয়ার সুযোগ হয়েছে এটাকে মিস করা যাবে না এটাকে হারানো যাবে না আখেরা হারালো না থাকলো ওইগুলো কোন হিসাব নেই আমাদের কাছে এইরকম চুক্তিগুলো কথাবার্তাগুলো কোন কোন বিষয়ে হয় ভেসা কেনার ক্ষেত্রে হতে পারে বিয়ে শাদের ক্ষেত্রে হতে পারে তালাকের ক্ষেত্রে হতে পারে তারপরে আপনার বহু রকম কন্ট্রাক্ট আছে বিয়ে শাদের ক্ষেত্রে এক্সাম্পল নিয়ে আসেন হাজি কি এসেছে যখন কোনো জায়গায় বিয়ের প্রস্তাব চলে এখন তুমি খবর পেলা অমুকে তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে অমুকে তাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে আমি খবর পেয়ে চিন্তা করলাম আরে এটা তো খুব ভালো একটা সম্পর্ক এখানে এটাকে মিস করা যায় না আমি তাদের উপরে গিয়ে পট করে প্রস্তাব দিয়ে ফেললাম যেন আমার ছেলের জন্য দেন আমার মেয়ের জন্য প্রস্তাব দিচ্ছি এবং আপনি মনে করেন হয়তো যে আপনার পজিশন একটু বেটার দেন দেয়ার পজিশন আপনি প্রস্তাব করলে তারা অ্যাকসেপ্ট করে ফেলবে অথচ ওই বেচারা অপেক্ষায় আছে আপনি চট করে প্রস্তাব দিয়ে ব্যাপারটা আপনি নিজের কন্ট্রোলে নিয়ে আসলেন আপনি অ্যাচিভ করলেন নিষেধ সুস্পষ্টভাবে নিষেধ আছে যে কোনো ব্যক্তির বিয়ের প্রস্তাব যখন চলে ক্ষেত বা চলে ওই সময় তারা এক পক্ষ সরে না আসা পর্যন্ত তুমি সেখানে প্রস্তাব দিতে পারবে না গুনা কবিরা গুণা হবে ঠিক তেমনি দরাদরি হচ্ছে দামাদামি হচ্ছে একজন লোক কথাবার্তা বলছে একটা জিনিস বিক্রি হচ্ছে একটা মাছ বিক্রি হচ্ছে একটা ঘর বিক্রি হচ্ছে একটা বাড়ি বিক্রি হচ্ছে একজন দরাদরি করছে আপনি সেখানে গিয়ে ওই বেচারা দরাদরি করা অবস্থায় আপনি তার উপরে জাম্প করে একটা বড়ো অ্যামাউন্ট বলে দিলেন তার চেয়ে কিছু বেশি সেই মাছটা দরাদরি করলো এক হাজার টাকা আপনি বললেন না আমি বারোশো টাকা দেব দিয়ে দ তার সামনে সে দাঁড়িয়ে আসে সে সরু যায়নি এটাও হারাম নিষেধ কবিরা গুণা তাহলে এরকম অনেকগুলো বিষয় আছে যে মানুষের কথাবার্তা এবং তার সে প্রসঙ্গে আসলো যে দামাদামি করার ক্ষেত্রে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যিনি প্রস্তাব দিচ্ছেন এবং দরাদি করছেন তার উপরে আপনি জাম্প করবেন না আনটিল বিক্রেতা বলে যে আপনার সঙ্গে হবে না লেনদেন বিক্রেতা না তাকে এবং সেও আর দড়াদি করার ইচ্ছা নাই তারও প্রস্তাব নিয়ে কন্টিনিউ করছে না তারা বলে যে আপনাদের সঙ্গে সম্পর্ক করব না তখন আপনি সঙ্গে সঙ্গে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তাদেরটা কনসিডারেশনে থাকা অবস্থায় আপনার জন্য যাওয়া খারাপ মোয়ামাতের মধ্যে এগুলো অত্যন্ত জরুরি জিনিস ছোটো খাটো জিনিসগুলো মানুষের জন্য বিরাট আমল আর এগুলো ত্রুটি মানুষের জন্য বিরাট কবিরাগুলো এরপরে আসে তার চেয়ে আরও বড়ো অপরাধ হয় যে মানুষ যখন তার আশ্রয় নেয় প্রতারণা করে মানুষকে ঠকায় ঠকানোটা আজকাল একটা স্কিল হয়ে গেছে এটা একটা যোগ্যতা মনে হয় জানা হয়ে গেছে এটা একটা বড় কোয়ালিটি হয়ে গেছে যে প্রতারণা করতে পারে স্কিলফুল্লি ভ্যারি স্মার্ট ওয়ে সেটা খুব একটা বড় যোগ্যতার কারণ মানুষ এই জন্য নিজেকে গর্বিত ফিল করতে পারে হি ইজ ভ্যারি এক্সপার্ট অফ ডুইং দিস এগুলো ঠিক না প্রতারণা কোনো তরিকাতেই ঠিক না হাজি সেরসুল্লা সাল্লা সালাম কি বলেছেন মানকাস না পালাই যে ব্যক্তি ঠোকা প্রতারণা করে আমাদেরকে যে ব্যক্তি আমাদেরকে ঠকায় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় কেউ কাউকে প্রতারণা করলে ঠকালে জেনারেশনের যদি ঠকায় যে লোকটা তার পাবে না বুঝে না জানে না দাম কত আছে বুঝে না আমি তাকে দাম হাঁকিয়ে এবং একটা খারাপ জিনিস তাকে আমি বিক্রি করে দিলাম ভালো বলে এরকম যে কোনো তরিকার ঠকানো প্রতারণা অত্যন্ত শক্ত কবিরা গুণা ইয়াফিবুতুনিহিম না এইগুলো যারা করে তাদের প্যাটের মধ্যে তারা আগুন ঢুকায় এই বেচাকে নেওয়া এই লাভ করে ধরাধরির কথা আমরা আরেক শেষে আলোচনা করেছি দামাদামি করতে গিয়ে মানুষ এমনভাবে দামাদামি করে এবং এমন ভাবে মানুষকে ঠকিয়ে দেয় অনেকেই এটার মার্কেটে দাম কত আছে জানে না জিজ্ঞাসা করল যে দুই গুণ তিন গুণ দাম হেঁকে বসে এই বেচারা তো জানে না সে এখন এমন একটা দাম বললো যে দামটা হয়তো এই বাজার মূল্যের থেকে অনেক অনেক বেশি না জেনে বলে ফেলেছে এবং ওইটা লাভ করে নিয়েছে এরকম একজন সাহাবি ছিলেন সেই বেচারা একটু দামটা কম বুঝতেন তার একটু জ্ঞান বুঝ কম তো বেচা কিনা করতে যেতেন একেবারে যে কিছুই বুঝতেন না তা না মানে কিছু হুঁশ আছে কিন্তু অর্থনৈতিক ব্যাপারে বেচারা একটু লেস এক্সপার্ট প্রায় জায়গায় উনি ঠকা খেয়ে আসেন তো তিনি পরে নবী করিম সাল্লাম কাছে বলুন ইয়ারাসল্লাহ আমি দাম আমি কম বুঝি কিন্তু বেচা কিনে করে যখন আসি লোকরা আমাকে খুব ঠকায় অন্যরা বললে যে কত বিক্রি করেছ ও তোমাকে ঠকিয়ে দিয়েছে কত দিয়ে কিনেছ এত তোমাকে ঠকিয়ে দিয়েছে তো এটা তো এত দাম না আমি কি করা আমি এই সমস্যায় আছি তখন তিনি বললেন শোনো যখন তুমি বেচা কিনে করতে যাবে গিয়ে লোকদেরকে বলবে এ লা এই কথাটা বলো তার অর্থ কি? যে দেখেন আমাকে ঠকাবেন না ন্যায্য দাম বলেন আমাকে ঠকাবেন না আমি যখন দেশে যাই মাঝেমধ্যে চেষ্টা করি দোকানদারিকে বলতে যে দেখেন আমি দামাদামি করব না এটা যা মোটামুটি ন্যায্য দাম আছে আপনি একটা লাভ করবেন সেটা যতটুকুন পারেন করে আমাকে আপনি দিয়ে দেন নিয়ে নেন খালা লাপাতার মতো আর কি কতটুকুন তারা আমলাদারি করে সেটা আল্লাহ তালে ভালো জানেন তাহলে এই যে বেচাকিনারির ব্যাপারে আমরা শুনলাম এক্ষেত্রে সততা মানুষকে না ঠকানো যে কত বড়ো আমল আর সুযোগ পেয়ে ঠকিয়ে দেওয়া একটু বেশি লাভ করা একটু বেশি নিজের পকেটে ঢুকানো যে কত বড় ক্ষতি তেমতের দিন সব লোকেরা এইগুলো ট্যাপাবে আমরা এই মামলা লেনদেন উপরে আরও কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ পরবর্তী স্টেশনগুলোতে এই সেশনটি এখন শেষ হয়ে আসছে আপনাদের দিয়ে একটি প্রশ্ন আমাদের সুযোগ থাকে কার প্রশ্ন আছে আমার মানে প্রস্তাব নিয়ে যায় দুপক্ষে সেখানে মানে পয়সা নাই দুপক্ষের কাছে মানে দালালি এটা করে আচ্ছা আচ্ছা সেটা কি ঠিক ওকে ছেলে এবং মেয়ের মধ্যে প্রস্তাব আনা নেওয়া করার ক্ষেত্রে যারা মধ্যস্থতা করেন ওকালতি করেন তারা মাঝে মধ্যে পয়সা নেনের কাছ থেকে এটা ঠিক আছে কিনা এক নম্বর হচ্ছে যদি তারা ফি করেন তাদের সবাবের পরিমাণটা অনেক বেশি হবে এটা একটা অনেক বড় কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তারা এরকম সহজে করার মতো ফ্রি লোকজন পাওয়া যায় না অথচ লোকদের সময় মতো পাত্রপাত্র খুঁজে পাওয়াটা সহজে হচ্ছে না এই ক্ষেত্রে কেউ যদি তার শ্রম ব্যয় করে এবং এটা সবাই জানে যে উনি শ্রম ব্যয় করে এই কাজটা করেন এটার একটি পারিশ্রমিক বা একটু পুরস্কার ওনাকে দেওয়া হয় এটা না যায়জ হবে না আমরা দেখেছি কোন কোন দেশে যেমন আমাদের ইউরোপ আমেরিকায় কিছু ম্যারিজ ব্যুরো আছে একটা এজেন্সির মতো সেখানে অফিস আছে সেখানে এক দুইজন কাজ করেন চাকরি করেন তাদের অফিস খরচ আছে ঘর ভাড়া নেন এখানে সবাই একটা ফি জমা দেয় এতে কোন আপত্তির কিছু নাই যদি ফি সাবিল্লা করে সেটা তো অনেক ভালো কাজ কিন্তু যদি এটা অনেক টাইম কনজিউমিং অনেক সময় লাগে কতবার যাওয়ার আশা লাগে খোঁজাখোঁজি করা লাগে এই জন্য তিনি যদি এটা আন্ডার থাকে যে তিনি সময় দিচ্ছেন এবং আমরা তাকে পারিশ্রমিক দেব এটা কোনো আপত্তি নেই ইটস ওকে এই সেশনটি এখানে সমাপ্তির দিকে আসছে ইনশাল্লাহ এই মহামলার সংক্রান্তের বিষয়ে আমাদের আলোচনা পরবর্তী সেশনগুলিতে অব্যাহত থাকবে আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানবজাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রয়ান ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন এক জিবি বাহান্ন তিন ছয় তিন চার এক শূন্য দুই চার টাকা আমাদের ইমেল করুন অ্যাডমিন টিভি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 रियाजीनर दर्शे थकुन देख रिया सालहीन आज सन्दा छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगलेश